বিসি রোহ্ন Alhamdulillahi Rabbil Alameen. والصلاة والسلام على سيد المرسلين. نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. فعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من ظلم قيد شبر من الأرض توقه من سبع أراضين. نابري دار বর্তমান যুগে যখন জমিনের মূল্য বেড়ে যাচ্ছে দিন দিন তখন মানুষ জমিনের ব্যাপারে জোলম আরেকজনের উপর জোলম করছে মানুষকে জোলমের সম্মুখীন হতে হচ্ছে এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে এই জুলুমের পরিণতি কী এই জুলোমের শাস্তি কি হতে পারে পরকালে সেটা যদি আমরা জানি তখন এই ঝামেলা থেকে আমরা বেরিয়ে আসতে পারব কত ভয়াবহ শাস্তি আপনার যারা জমিনকে আরেকজনের জমিনকে গ্রাস করে নেয় হ্যাঁ সেটার শাস্তি আমাদেরকে অবশ্যই জান হবে সেটা হজরত আসার দিবসে সাত জমিন তাকে এরকম গলায় পেছিয়ে দেওয়া হবে হ্যাঁ সুতরাং কত ভয়াবহ অবস্থা কিন্তু দেখা যাচ্ছে শুধু এক বিগত কেন অনেকে অনেকে এরকম ভাবে অনেক শতাংশ আরেকজনের দখল করে বেড়েছে অনেক खल पर जमीन कारण कारण दिन दिन भूमिर मूल्य बेड़ा जा भाई निजे जमीन बिक्री कर पर जो ओई भाई जमीन ट बिक्री करते जाए तक से आगत तक की कैस करे भाग पा अथचार से बिक्री फेले तरह समस्या सृष्टि कर टा आदाय कर चेष्टा कर रख माराम काटाटी एरक लेक्रांत और बेपार বেশিরভাগ যেটা আমাদের সমাজে সেটা হচ্ছে নিজের বোনদেরকে জমিন দেওয়ার ব্যাপারে বেশিরভাগ সেটা হচ্ছে বাড়ি থেকে জমিন নিলে এটারতে নাকি বরকত হয় না এরকম উল্টা একটা কথা চালু করে দিয়েছে তাদেরকে ধোকা দেওয়ার জন্য শয়তান এইভাবে মানুষ শৈতান রবি কিছু মানুষ এরকম কথা চালু করে দিয়েছে অথচ না আপনি যেরকম ভাগ পাবেন যদি আপনার বোন আপনার পাক না কেন তারপর তো সে আপনার জমিনের ভাগিদার সাথে ঝগড়া করে না জমি না দিলে আমার বাপের বাড়িতে আমাকে আসতে দিবে না আর মেয়েদেরকে বাপের বাড়ির প্রতি মেয়েদের একটা টান থাকে এই কারণে সে আতঙ্কে পড়ে নিজের ভাইয়ের সাথে ঝগড়া করতে যায় না আর মাঝে মাঝে তো ঝগড়া এরকম অনেক দেখা যায় সবাই তো আর ছাড় দিচ্ছে না এই কারণে আমরা বলব যে নিজের বন্ধের এরকম আমরা সম্পদ থেকে বঞ্চিত করার চেষ্টা করব না যদি শুনে থাকি তাকে হবে তখন আমার পক্ষে সেটা উত্তরণ করা কখনো সম্ভব হবে না ভয়ানক পরিস্থিতি আমার তখন দেখা দেবে এই কারণে আমরা সবাইকে বলবো যে যেই কেউ হোক না কেন আত্মীয়ের মধ্যে হোক অনাত্মীয়ের মধ্যে হোক যে কোনো ভাবে হোক না কেন কেউ যেন কারোর জমিন গ্রাস করতে না যায় যখন আমরা এই ভয়াবহ শাস্তির কথা শুনেছি তখন আমাদেরকে অবশ্যই এই অপরাধ থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ জন আমাদেরকে হ্যাঁ এই অপরাধ থেকে বেরিয়ে দান করুন ওসাল আলী